মানবতার সমাধান আসসালামুকুমত আলহামদুলিল্ৰরমিনীমসন আল্লাহ সুবাহনুয়া তাল্লার দরবারে শুক্রিয়া আদায় করছি এবং সেই সাথে দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের প্রতি বাংলা এর সম্মানিত দর্শক শ্রোতা দূরেরও কাছের যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন পবিত্র কোরআনুল করিমের বিজ্ঞান ভিত্তিক আলোচনা তথা কোরআনের যে সকল আয়াতে আল্লা সুবাহানুয়া তালা বিজ্ঞানের নির্দেশনা অথবা বিজ্ঞানের ইঙ্গিত প্রদান করেছেন আমরা এই বিষয়টির আলোচনায় আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে দুই শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য যা আল্লাহরবুল আলমিন সোরা বাকারার শুরুতে তিন শ্রেণীর মানুষের আলোচনা করেছেন আমরা ইতিপূর্বের পর্বে বিশেষ করে ইমানদার বিশ্বাসী যারা তাকুয়া সম্পন্ন যারা আল্লাহকে বিশ্বাস করে আমরা তাদের সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছি আজ আমরা এই পর্বে দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করব। যাদের এক শ্রেণী হচ্ছে যেখানে বলা যেতে পারে যে যাদের মনোজগৎ তথা তাদের যে মস্তিষ্কের মেমরি স্টোর যেটাকে বলা হয় এটিতে দিনের দাওয়াদ গ্রহণ করার ক্ষেত্রে অচল হয়ে গেছে এটা ব্লক হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে এখানে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় যে এটা বলা যেতে পারে যে তাদের ডার্ক হাউজে পরিণত হয়েছে এই হাউসে আর কোনো মেসেজ বিশেষ করে সত্য মেসেজ সেখানে আর গ্রহণ হবে না এবং এগুলো এমন হয়ে গেছে যে আর তাদের কাছে দাওয়াতের বাণী অথবা দিনের দাওয়াত পৌঁছানো হোক অথবা না পৌঁছানো হোক তাদের কাছে আর দাওয়াতের কোনো মূল্য থাকবে না আমরা অতীতেও এরকম উদাহরণ দেখেছি আলোচনার ভিতরে আসলে হয়তো বিষয়টি পরিষ্কার হবে আর দ্বিতীয়ত আরেকটি সম্প্রদায়ের কথা আল্লা সুবাহানো তালা তারপর আনুল করিমের এই শুরুতে স্পষ্ট করে দিয়েছেন যারা আমাদের সমাজে তন্ত ভয়ানক এবং এই শ্রেণীটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যারা নিজেদেরকে বড়ো বেশি চালাক মনে করে এবং নিজেদেরকে মনে করে যে তারাই জগতে সবচাইতে বড় জ্ঞানী। এবং তারা এমন কিছু আচরণ করে যে আচরণগুলো সত্যিকার অর্থে তাদের নিজেদের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয় এই ক্ষেত্রে মনোবিজ্ঞানের যে ভাষা যে মূল্যায়ন সেটি হচ্ছে যে তাদের এই জ্ঞানের জগৎটি তথা মস্তিষ্কের যে যেখানে মেমরি স্টোর এটি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এই স্টোরের ভিতরে কোনো মেসেজ সেখানে সংরক্ষিত থাকে না এটি কিছুক্ষণের মধ্যে ডিলিট হয়ে যায় আবার সেখানে নতুন মেসেজ আসে নতুনভাবে তারা পরিচালিত হয় এই শ্রেণীটি সম্পর্কে আল্লাহ সুবাহান ওয়াত আলা পবিত্র কোরআনের এই সুরা বাকারার সূচনাতে প্রায় এগারোটি আয়াতের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন এবং শুধু আলোচনা করেই শেষ করে নাই এরপরে দুটো আয়াত আমাদের সামনে এসেছে যে দুটো আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমীর এই প্রকৃতিগত সৃষ্টির কিছু বৈশিষ্ট্য এবং যেখানে আমাদের ভূবিদ্যা বিদ্যা বিশারদ যারা আছেন আকাশ বিজ্ঞানী যারা আছেন বিশেষ করে স্লমির উপরে যারা গবেষণা করেন তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে এবং দেখা গেছে যে এখানে যথেষ্ট পরিমাণ এখনও পর্যন্ত গবেষণা করার সুযোগ রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথম পর্যায়ের ওই ব্যক্তিদের কথা আলোচনা করব যাদের প্রকৃতপক্ষে মস্তিষ্ক সেল অথবা মেমরি বলা হয়। এটি এই সত্যিকারের সত্যের দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে এটা লক হয়ে গেছে এটা অচল হয়ে গেছে এখানে একটা প্রশ্ন অবশ্য আপনাদের কাছ থেকে উদয় হতে পারে যে তাহলে যারা বিশ্বাসী যারা ইমানদার নয় যারা কাফের তাহলে তারা কি এই কিছুই বুঝে না না তারা বুঝে একটি জীবনের জন্য বস্তুগত জীবন বৈষয়িক জীবন পরিচালনা করার জন্য যত টুকু পরিমাণ প্রয়োজন বিশেষ করে দেখা যাবে যেমন জীব জন্তুর ভিতরে এক ধরনের মানসিকতা আছে সে তার পর্যাপ্ত পরিমাণে খেতে চায় যতক্ষণ পর্যন্ত সে পারে হিংস্রতার মাধ্যমে হোক কপটতার মাধ্যমে হোক চালাকির মাধ্যমে হোক সে খাদ্য সংগ্রহ করে আবার সে বিশ্রামের জন্য একটা ছোটো ঘরের সন্ধান করে সেটা মাটির ভিতরে গুহার ভিতরেই হোক জঙ্গলের ভিতরেই হোক অথবা মানুষের লোকালয়ে হোক অর্থাৎ একটা প্রাণীর যতটুকু চাওয়া সে ততটুকু চাওয়ার জন্য তার মেমোরের যে বিভাগটি আছে যে সেক্টরটি আসে সেটি কিন্তু খোলা থাকে আমরা জানি যে এই মস্তিষ্কের ভিতরে প্রায় টেন মিলিয়নের উপরে কোষ রয়েছে যেগুলিকে নিউরন কোষ বলা হয় এই কোষগুলোর এক একটি সেক্টরের এক একটি কাজ কোনো কোনো সেক্টর দিয়ে কোনো কোনো যে অংশ থেকে আমরা আনন্দ বেদনা হাসি কান্না কোনো কোনো অংশে আমাদের কান্নাকে নিয়ন্ত্রণ করা হয় কোনো একটি অংশে আমাদের হাসিকে নিয়ন্ত্রণ করা হয় মস্তিষ্কের একটি অংশে মায়া মমতা ভালোবাসা এখানে এ এ নিয়ন্ত্রিত করা হয় মস্তিষ্কের আরেকটি অংশ আছে এই সামনের যে অংশ বিশেষ করে আমরা যে কপাল সিজদা সম্বলিত যে অংশ এই গুরুত্বপূর্ণ অংশটির ভিতরে একটি অংশ আছে যেখানে সত্য দিনের দাওয়াত গ্রহণ করার যে মেমরি স্টোর যেটা রয়েছে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আল্লাহ সুবাহ আমরা অনেক সময় বলি যে দীর লিপিবদ্ধ থাকে এই এই কপালের উপরে এই যে একটি ধারণা দেওয়া হয় প্রকৃতপক্ষে এটা হচ্ছে মস্তিষ্ক কোষের রিসিপ ক্ষমতা যে এখানেই সত্যকে সেখানে গ্রহণ করা হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের যে এই যে মেমোরি তথা স্মৃতি যে স্মৃতিকে ধরেই মানুষ মানুষ মানুষ অমানুষ কখনো কখনো এই স্মৃতির এই কারখানা এবং এই স্মৃতিময় এই স্থানটিতে যখন সঠিক ইনফরমেশন হেদায়তাকা আল্লা সুবাহার যে প্রকৃত দিনের শিক্ষা অথবা দিনের আহ্বান এখানে যখন গ্রহণ করা হয় তখনই সে হয়ে যায় একজন শ্রেষ্ঠ একজন বিশ্বাসী মানুষ তো আল্লা সুবাহানুয়া তালা এই কোন সম্প্রদায়ের কথা বলছেন যে যাদের এই সত্য দিন গ্রহণ করার ব্যাপারে তাদের এই অংশটুকু ব্লক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর কখনো তাদেরকে কোনো দাওয়াতে কাজ হবে না এটি আল্লা সুবাহানুয়া তালা বিশেষ করে অবিশ্বাসী যারা কাফের এই যে কুফুর কুফুর শব্দটি তো আসলে বাংলায় যখন আমরা এটার তর্জমা করি অর্থ নিয়ে আসি তখন তার এর অর্থ দাঁড়ায় কি সত্যকে ঢেকে রাখা কোনো কিছু দিয়ে একটি সঠিক যার অস্তিত্ব আছে যার রূপ আছে যার অবয়ব আছে অথচ সেই জিনিসটিকে ঢেকে তাকে লুকিয়ে ফেলা তখনই এটাকে বলা হয় যে সে কী করলো কুফুরি করলো সত্যটাকে সে ঢেকে দিল এটা এমন একটি আচরণ যে আচরণটি নিজের সঙ্গে এক ভয়ঙ্কর প্রতারণা যে আমি সত্যটিকে নিজে গ্রহণ না করে বরং সত্যটিকে আমি কি করেছি মাটি চাপা দিয়েছি এই জন্য আল্লাহর আলমেন এখানে বলছেন যারা কুফুরিতে লিপ্ত হয়েছে যারা সত্যকে গোপন করে করে এমন একটা অবস্থায় উপনীত হয়েছে যে এখন আর তাদের কাছে কোনো সত্যই সত্য বলে আর মনে হচ্ছে না বরং তারা সত্যের সঙ্গে এক ধরনের প্রতারণামূলক এক ধরনের এমন আচরণ করছে যে তারা সত্যকে মাটি চাপা দিয়ে রাখতেছে এদের পরিণতি কী এদের পরিণতি সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামকে সতর্ক করে দিয়েছেন সমগ্র বিশ্ব মানবের কাছে এই দাওয়াত এই মেসেজ পৌঁছে গেছে যে এদের অবস্থাটা এমন হয়ে গেছে রাসুল আকরাম সাল্লু আলিহিহি আসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আন জারতা হুম তুমি তাদেরকে ভয় দেখাও কিসের ভয় পরকালের জাহান্নামের আজাবের অবাধ্যতার করুণ পরিণতির কথা যাই কিছু তাদেরকে বলো না কেন অথবা তাদেরকে যদি তুমি ভয় নাও দেখাও এর অর্থটা এরকম যে এদেরকে ভয় দেখানো না দেখানো সমান কথা কেন যে তাদের মস্তিষ্কের সম্মুখ ভাগে যে সত্য মিথ্যা যাচাই বাছাই করে সত্যকে গ্রহণ করার যে নিউরন কোষগুলো গুলো রয়েছে প্রকৃতপক্ষে এগুলো এখন চিরতরে অকিজু হয়ে গেছে এই অকিজু হওয়ার পিছনে কারণটা কি কখনো কখনো মস্তিষ্কের কোনো কোনো ক্ষেত্র এই কিছুটা সক্রিয় অথবা কিছুটা নিষ্ক্রিয় এমনটা হতে পারে যেমন কোনো মানুষের ভিতরে যদি ক্রোধ আমরা এখানে বলবো যেমন মানুষ ভিতরে যদি আস্তে আস্তে তার ক্রোধের পরিমাণটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় দেখা যাবে যে তার মস্তিষ্কের ক্রোদের যে নিউরোনগুলো আছে এগুলো খুব সহজে উত্তেজিত হয়ে যায় ছোটোখাটো বিষয়ে যে বিষয়টা অন্য কোনো ব্যক্তিকে মোটেই ক্রধান্বিত করে না অথচ এই বিষয়টি এই ব্যক্তির ক্ষেত্রে যখন আসে তখন সে ভয়ানক অগ্নিমূর্তি এক ভয়ঙ্কর রাগি এবং এক বিশাল এক মারাত্মক ব্যক্তিতে পরিণত হয়ে যায় এটা হয় কেন কারণ তার মস্তিষ্কের এই ক্রোধের কোষগুলো তার এই ক্রোধ চর্চা করতে করতে করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এগুলো এমন হয়ে গেছে যে একটি ঘটনাতেই তার ভিতরে প্রচন্ড ভাবে ক্রোধ জেগে ওঠে আর ক্রোধ যখন প্রাবল্যভাবে তার কোষগুলোকে উত্তেজিত করে তখন তার ভিতরে মায়া মমতা এই যে স্নেহের যে অংশটি এটি তখন কি হয় অবদমিত হয়ে যায় ঠিক বিশ্বাসের যে গ্রহণ করার মস্তিষ্কের অংশটি কাফের ব্যক্তির দীর্ঘ কুফুরি করার কারণে আচরণের কারণে আস্তে আস্তে আস্তে এই কোষগুলোর উপরে এমন প্রভাব চেপে বসে এমন একটা আচরণ চলে আসে যে ক্রমে ক্রমে তার এর ধারণ ক্ষমতাটাই কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় দেখুন এই আয়াতের ভিতরে আল্লা সুবাহ যে কথাটি খুব সহজ ভাষায় একটি শব্দে উচ্চারণ করে দিয়েছেন এর জন্য আপনাকে ল্যাবরেটরিতে বিজ্ঞানাগারে এবং মানুষের মস্তিষ্কের অনুভূতি কোষ নিউরনের কার্যক্রম এবং তার স্পন্দন এই সব কিছুকে নিয়ে বিশ্লেষণ করে আয়াতটির দাবি কত সঠিক এবং সত্য বলে প্রমাণিত হচ্ছে আল্লাহ বলছেন কেন আল্লাহ বলতেছেন এদের অবস্থাটি কি হয়েছে ভয় দেখাও অথবা না দেখাও তারা ইমান আনবে না ইমান গ্রহণ করবে না কেন কেনর জবাব আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন কারণ তাদের ধারণ করার মতো গ্রহণ করার মতো যে অংশটি আল্লা সুবাহতাংস হয়ে গেছে দায়ী তাহলে কে হবে এখানে প্রশ্ন আসতে পারে যে এইজন্য কি ওই ব্যক্তি তাই হবে নাকি কোষগুলো অথবা তার ধারণ ক্ষমতার যে বিলুপ্তি ঘটেছে একে দায়ী করা হবে অবশ্যই ওই ব্যক্তিতাই হবে কেন তার সামনে সত্য এসেছে সত্য আসার পরে সে অস্বীকার করেছে এই যে অস্বীকার করা এই যে অবাধ্যতা এই অবাধ্যতাই তার মস্তিষ্কের ভিতরে এক ধরনের একটা স্খরণ আমরা যেটাকে বলি একটা স্খরণ ঘটিয়েছে এই খরণ থেকে আস্তে আস্তে এক পর্যায়ে সেটা যেন সিলগালা হয়ে গেছে আর সেখানে কিছু ঢুকছে না হুম আমলাম তো যে অংশটি দিয়ে তারা এই সত্যটি গ্রহণ করবে ওই অংশটি তাদের নিষ্ক্রিয় হয়ে গেছে তাদের সেটা চিরতরে একেবারে বন্ধ হয়ে গেছে সেখানে আর হেদায়তের আলো ঢুকবে না যেহেতু অন্তর এবং মস্তিষ্ক এই দুইয়ের মাধ্যমে কান এবং চোখের কোষগুলো বিভিন্ন বিষয়কে গ্রহণ করার ক্ষেত্রে কী করে এখান থেকে অনুপ্রাণিত করে ফলে যখন তার অন্তর এবং মস্তিষ্ক তথা তার মন বা যেটাকে মেমরি হাউস বলা হয় এই দুটো যখন অচল এই দুটো যখন ব্লক তখন আপসে আপস তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে এই সেন্টার থেকে যখন কোন মেসেজ অথবা নির্দেশ পাচ্ছে না তখন আর তাদের এই কান অথবা তাদের এই যে সেই চোখ এটা করতে পারতেছে না এটাই হচ্ছে একজন অবিশ্বাসী কাফের ব্যক্তির পরিণতি যে পরিণতির কথা আল্লাহ সুবাহ কোরআনের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন এই ধরনের পরিণতি একটি মানবের জন্য সবচেয়েতে বড় দুর্ভাগ্যজনক অবস্থা সুপ্রিয় দর্শক শ্রোতা সময আমরা ফিরে আমাদের এই আপনারা দেখছেন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 পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 যে ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য জান্নাত জাহান্নাম সত্য এই সত্য জিনিসগুলো আজ কত জ্ঞানী বিজ্ঞানী মানুষের কাছে উচ্চারিত হচ্ছে কিন্তু কই তারা তো সত্যকে নির্দিধায় নিঃসংকোচে গ্রহণ করতেছে না গ্রহণ করতেছে না কেন যে তাদের কুফুরির উপরে দিন পর্যন্ত যে অনুশীলন এবং যে অবস্থান এই অবস্থানটির কারণে আসতে আসতে আসতে তাদের মন মানসিকতা এবং মস্তিষ্কের যে এই ধারণ ক্ষমতা এটি সম্পূর্ণরূপে অকিচু হয়ে গেছে যার কারণে আর তাদেরকে কোনো বুঝ তাদেরকে কোনো আলোচনা অথবা তাদেরকে কোনো বিশ্লেষণ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 একেবারে বন্ধ হয়ে গেছে সেখানে আর হেদায়তের আলো ভুগবে না ওয়াইলা কুলোভিম ওয়াইলা সামিম যেহেতু অন্তর এবং মস্তিষ্ক এই দুইয়ের মাধ্যমে কান এবং চোখের কোষগুলো বিভিন্ন বিষয়কে গ্রহণ করার ক্ষেত্রে কি করে এখান থেকে অনুপ্রাণিত করে ফলে যখন তার অন্তর এবং মস্তিষ্ক তথা তার মন বা যেটাকে মেমোরি হাউস বলা হয় এই দুটো যখন অচল এই দুটো যখন ব্লক তখন আপসে আফস তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে এই সেন্টার থেকে যখন কোনো মেসেজ অথবা নির্দেশ পাচ্ছে না তখন আর তাদের এই কান অথবা তাদের এই যে সেই চোখ সত্যকে এটা রিসিভ করতে পারতেছে না এটাই হচ্ছে একজন অবিশ্বাসী কাফের ব্যক্তির পরিণতি যে পরিণতির কথা আল্লাহ সুবাহ ভিতর স্পষ্ট করে দিয়েছেন। এই ধরনের একটি মানবের জন্য সবচাইতে বড় অবস্থা। সবচেয়ে যে ব্যক্তিটি আসতেছে সে এমন একটি ব্যক্তি যে সে নিজে শান্তি পায় না তার পরিবারের কাউকে সে শান্তি দিতে পারে না তার সমাজকে সে শান্তি দিতে পারে না তার একটি মাত্র কাজ থাকে সে নিজের সঙ্গে প্রতারণা করে পরিবারের সঙ্গে প্রতারণা করে তার দেশের সঙ্গে প্রতারণা করে এমন কি তার সকল চিন্তা চেতনার সঙ্গেও সে প্রতারণা করে চিন্তার সঙ্গে সে কিভাবে প্রতারণা করে সকালবেলায় সে হয়তো মনে মনে ভাবে আমি তো বিশ্বাসী আজকে আমি মুসলিম সমাজের সঙ্গে চলবো বিকালবেলায় সে তার বিশ্বাসকে ভঙ্গ করে অর্থাৎ এটি হলো তার নিজের সঙ্গে প্রতারণা এই প্রতারক শ্রেণী সম্পর্কে আল্লাহ সুবাহ আনোয়াদ আলা এখানে যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি দিয়েছেন এটি আমাদের বিশেষ করে এই কোরআনে বিজ্ঞান জন্য বিষয় আল্লাহ সুবিহ এটিকে গুরুত্ব দিয়েছেন আমরা তার বান্দা হয়ে এই বিষয়টিকে কোন অংশে কি সামান্য কম গুরুত্ব দিতে পারি অবশ্যই না কেন আমাদেরকে চলতে হবে কার সঙ্গে মানুষের সঙ্গে মানুষের কাছে আমাদের দাওয়াত দিতে হবে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া আমাদের উপরে আল্লাহ সুবিহ আমানত দিয়েছেন আজ বিশ্বের সমগ্র মানবের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলামিন এখানে তিন শ্রেণীর মানুষকে আমাদের সামনে তুলে ধরেছেন যে কার কাছে দাওয়াত দিবে আগে তুমি চিনে নাও হ্যাঁ হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে কোরআনের দাওয়াত তাদের জন্য সবচাইতে সুফলদায়ক ইন্না দিন কাফারু যারা কাফের কোরআনের দাওয়াত তাদের জন্য কোনো উপকারে আসবে না যারা মোমেন যারা মুতাকি তাদের আচরণ তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলে দিয়েছেন এই বৈশিষ্ট্যের অধিকারী মানুষের কাছে তুমি কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দাও দেখবে এই কোরআন তাদেরকে কল্যাণ বয়ে আনবে তারা এই কোরআনের দ্বারা উপকৃত হবে আর তৃতীয় নম্বর ব্যক্তি এদের থেকে তোমাকে সতর্ক সাবধান থাকতে হবে কেননা এরা হচ্ছে দুই মুখা সাপের মতো এরা তোমার কাছে এসে মিষ্টি কথা বলবে আবার তোমাকে সুযোগ মতো ছুব মারবে আল্লাহ এইভাবে দেখে নেই যার মস্তিষ্কের গোটা মেমোরি হাউসটি যেন একেবারে রূপে একটি চূর্ণ বিচূর্ণ আমরা যাকে বলতে পারি যাকে বলা যেতে পারে যে তার এই চিন্তার জগৎটি এই সব কিছুই যেন সেখানে একটির সঙ্গে আর একটি এমনভাবে মিলে গেছে একাকার হয়ে গেছে এখানে সবকিছু একটা ধ্বংস একটা বিপর্যয় একটা সুনামি অথবা একটা সেই সিডোরের মতো একটা ভয়ঙ্কর টসনস করা অবস্থা হচ্ছে এই শ্রেণীর মানুষের মস্তিষ্ক এরা কখনো এই পাশে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আসি আবার তারা একটু পরে এই পাশের লোকজনের কাছে এসে বলে কি আমরা তোমাদের সাথে আসি এরা ঝগড়া বাঁধায় আবার তারা সেখানে হাজির হয়ে বলে আমরা মীমাংসা করার জন্য এসেছি এরা আবার মাঝে মাঝে বলে কি যে আমরা খুব চালাক আমাদের এই কার্যক্রম কেউ ধরতে পারবে না এমন কি তাদের এই চালাকির কারণে তারা নিজেরা বলে ফেলে যারা আমরা আল্লাহকেই তো ধোঁকা দিয়ে ফেলি আমাদের চালাকি তো আল্লাহ ধরতে পারে না এইভাবে তারা তাদের এই যে অপরিনাম দর্শিতা এবং তারা তাদের এই মেমোরি তথা চিন্তার জগতের যে বিশৃঙ্খল অবস্থা এগুলোকে তারা কি করে প্রকাশ করে থাকে খী চরিত্র আল্লাহ কোরআনে এদেরকে এইভাবে মূল্যায়ন করেছেন এদিকেও নাই এরা এদিকেও নাই এরা যেন সবসময় দুটো জিনিসের ভিতরে একটা সন্দেহজনক আচরণের ভিতরে বিচরণ করে তা আমরা এই মুনাফিক শ্রেণীর মানসিক অবস্থাটি আনুল করিমের আয়াত থেকে একটু দেখি আল্লাহ বলেন এরা বলে যে আমরা পরকালের উপরে এ ইমান এনেছি আল্লাহর উপরে ইমান এনেছি কিন্তু প্রকৃত পক্ষে এটি তাদের শুধুমাত্র মুখের কথা এটাও এক ধরনের প্রতারণা আল্লাহ বলছেন খুব চালাক কিন্তু পক্ষে এরাই হচ্ছে সবচেয়ে নির্ভূ যে নিজেরাই ধোকা খাচ্ছে মানে নিজেরাই এক অন্ধকারের ভিতরে তারা ডুবে আছে আল্লাহ সুবাহ বলেন যে এই যে অন্ধকারে ডুবে আছে। এই যে ক্ষতির ভিতরে ডুবে আছে। একটা ভয়ঙ্কর পরিণতির ভিতরে তাদের জীবন কালটা চলছে এটুকু তাদের উপলব্ধি করার মতো এই অবস্থা আর বাকি নাই আল্লাহ সুবাহার্কিল আসফালে মিনান্নার মুনাফিকদের স্থান হবে ঠিকানা হবে একেবারে জাহান নামের সর্বনিম্ন স্তরে এদেরকে আল্লাহ সুবাহ কিভাবে মূল্যায়ন করেছেন ফি মারাজন এদের অন্তরে রয়েছে সেই বেধি মারাজা এবং এই বেধিটা শুধু তাদের বাড়তেই থাকবে কারণ এরা যত বেশি প্রতারণামূলক আচরণ করবে তত বেশি তাদের বেধি বাড়তে থাকবে ক্রমে ক্রমে এরা এক সময় দুনিয়া থেকে বিদায় হবে এক মারাত্মক ভয়ঙ্কর ধ্বংসশীল অবস্থা হয়ে যার ঠিকানা হবে জাহান্নাম এদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লা সুত বলেন যে তাদের তো বাড়তেই থাকবে এরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে এবং তারা বলে থাকি যে এই বুকা মানুষদের মতো যারা নির্বোধ এদের মতো আমরা বিশ্বাস করতে পারবো না আমরা সব কথা বিশ্বাস করবো না আমাদের নিজেদের কাছে যেটা ভালো বলে মনে হয় আমরা সেই কথাটিকে বিশ্বাস করবো তার মানে তারা নিজেদেরকে মনে করে সবচেয়ে বেশি এই যে করুণ পরিণতি সম্পন্ন একটি সম্প্রদায় যাদেরকে কপ মুনাফিক বলা হয়েছে। এদের এদের আচরণ থেকে থাকা এদেরকে চিনে নেওয়া এবং সঙ্গে সামাজিক সম্পর্ক তৈরি করে চলা প্রতিটি মুসলমানের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে মনস্তাত্ত্বিক চমৎকার আলোচনা আল্লা সুবাহ কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে আল্লাহ আমাদেরকে মুনাফিকে আচরণ এবং মুনাফিকদের ক্ষতিকর সেই প্রভাব থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ विश्वजहान पर सुंदर एक विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन बिल्ल मदानी तक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 আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টমেন্ট এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের প্রদর্শক যারাশা এই পৃথিবীর পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি